পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা সোনাতের মূল্যায়ন পর্বে ধারাবাহিক আলোচনা করে আসছি এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পূর্বের আলোচনায় আনগত্যের দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছিলাম দেখুন মুসলিম মানে মেনে নেওয়ার জিনিস এভাবেই ইসলামকে পৃথিবীর হকপন্থী দিনদার পরেজকার মানুষ মেনে নিয়েছে আসলে মেনে নেওয়ার নাম হল ইসলাম ইসলাম শব্দের অর্থই হল মেনে নেওয়া আল ইসলাম আত্মসমর্পণ করা দেখুন এব্রাহিম সালাম কেন আল্লাহর সবচেয়ে খাটি খাঁটিবন্দা হয়েছিলেন আল্লাহর খলিল কেন হয়েছিলেন বন্ধু কেন হয়েছিলেন শুধুমণ্ডলী আমরা যদি ওই দৃষ্টান্ত মনে করি তাহলে উৎসাহ বোধ করতে পারব আল্লাহ বললেন ইদ কআ লাহু হু আসলিম ক আলা আসলাম তুলি রব্বিলাম যখন বললেন হে এব্রাহিম তুমি আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বললেন আসলাম তির রবিল আলমিন আমি জগৎসমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম আমি তার বিধান মেনে নিলাম সুজা কথা সুরায় বাকারা একশো নম্বর একটা খুলুন মানুষ যতক্ষণ পর্যন্ত নমনীয় না হবে আল্লাহর আনগত্য তার মাধ্যমে ফুটে উঠবে না এটাই হলো বিধান কিন্তু আমরা আজকে ভ্রান্ত পথে এগিয়ে যাচ্ছি বিধানকে কখনো আমি গুরুত্ব দিচ্ছি না দেখেন আল্লাহ রাব্বুল আলম বলা মাত্রই তিনি আত্মসমর্পণ করলেন কখন করব, কেন করব, কিভাবে করব, কোথায় করব কোন কোন বিষয়ে মেনে নিব কিচ্ছু বললেন না বললেন কারণ তিনি জানেন আল্লাহর নির্দেশের মধ্যে কল্যাণ রয়েছে যেটা তিনি বলেছেন ওটাই করব। এমনটা হয়েছে তার জীবনে दीर्घ दिन आल्लर का रब्बी हबली एक्टा आमा के दान कर इस्माइल आल्लाम के जिन पाई जेम पिता तेमनी पुत्र सोर सफत खुल एक्श नम्बर आत একশো এক দুই তিনটা খুলুন এব্রাহিম আমাদের কাছে পেশ করেছেন আমি তোমাকে দেখছি জবেও করছি স্বপ্নের মধ্যে যখন বালাগামা যখন চলা শিখলো দৌড়াদৌড়ি শিখলো আব্বু বলে ডাকা শিখলো তখনই বলছেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে করছি। বলা মাত্রই তিনি বলে আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করুন সেটা আপনি করে ফেলুন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের আছে ওই ইসমাইলের ঐরু সেই জন্ম নিয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আলহাম এতটুকু দেরি করলেন না পিতা ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এতটুকু ভাবলেন না আল্লাহ নির্দেশ দিয়েছেন কিভাবে নিজের পুত্র হতে পারিনা মেনে নিতে পারি না প্রকৃত মুসলিম হতে পারি না আমরা পারছি না কেন শুধু আনগত্যশীল কি বুদ্ধি কি মেধা কি আনগত্য তার মধ্যে ছিল ওস্তাদে আহমদের হাদিস আমার তো কোনো কাপড় নেই নি আমার কাপড় আলী সাহবি আমার কাপড়টা আপনি খুলে ফেলুন জবহ করার পরে যাতে আপনি এই কাপড় দ্বারা আমাকে কাফন পরাতে পারেন আল্লাহর নামে উৎসর্গিত হওয়ার জন্য আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য ছোট্ট বাচ্চা প্রস্তুত রয়েছে আমরা পারি না কেন চলুন আর একটা দৃষ্টান্ত দেখি ইব্রাহিম আল্লাহ সাল্লাম কেমন ছিলেন হাজরার পেটে যখন সন্তান আসলো স্বাভাবতই সারার মনে একটু ঈর্ষা হিংসা জন্মালো তখন আল্লাহ রাবুল আলমিন চাচ্ছিলেন যে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে সন্তান ছোট্ট ছোট সন্তানকে মক্কার নির্জন ভূমিতে রেখে চলে যাচ্ছেন বুঝছেন না হাজারা মানুষ নেই ধু মরুভূমি পানি নেই অল্প একটু পানি রেখে দুটে খেজুর রেখে চলে যাচ্ছেন হাজারা তিনি জিজ্ঞেস করছেন আরান বার বার বলছেন পিছনে হাঁটছেন কিন্তু ইব্রাহিম সালাম উত্তর দিচ্ছেন না ঘর ঘুরে তাকাচ্ছেন না বলছেন না পিছন থেকে বুদ্ধিমতি মহিলা কত পরেকার কত তাকু আসিল তিনি বলেছেন আপনাকে আল্লাভাবে যাওয়ার জন্য বলেছেন তিনি শুধু ঘাড় না ঘুরিয়ে বললেন নাম শুধু বলেন বললেন হ্যাঁ ফিরে আসলেন বললেন লাম ইদানা যদি তাই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ধ্বংস করবেন না যদি আল্লাহ নির্দেশে যান কত বড় তাকু আসিল কত বড় তার ভিতরে রয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছে চলে যাচ্ছে দোয়া করছেন দুই চৌক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে দোয়া করে চলে গেলেন এই উন্মতের জন্য সবচেয়ে বড় কাজে লেগেছে বন্ধুরা আমার আগে কোনো পরামর্শ হয়নি হঠাৎ নির্দেশ হঠাৎ এই কাজটা করো খেজুর ফুরিয়ে গেলে তুমি কি খাবে মুখের দুধ শুকিয়ে যাবে পানি তো পাওয়া যাবে না তখন করণীয় কি হবে কোন পরামর্শ দিলেন না কারণ আল্লাহর প্রতি শুধু একটি দুইটা নয় বন্ধুরা আবার ইব্রাহিম আলাইসালামকে আল্লাহর বললেন খাঁটি করেছেন পরীক্ষা করে করে তবে আনুগত্য থেকে বেরিয়ে আসেননি এই আল্লাহ বলছেন তার পরীক্ষা নিলেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তর হলেন তখন আল্লাহ বললেন আমি তোমাকে আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত পৃথিবীদের যত মানুষ আসবে ওটা পৃথিবীর মানুষের মানব ইমাম তোমাকে বানিয়ে দিলাম কেন বললেন বন্ধুরা আমার আল্লাহ বলছেন একশো বিষ্টমটা খুলুন তিনি ছিলেন একবারে নমনীয় আল্লাহ বলে দিয়েছেন এই আনবত্য থাকার কারণে নির্দিধায় আত্মসমর্পণ করার কারণে আল্লাহ তাকে মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন বন্ধুরা আমার আমরা বলি জাতির পিতা হলেন ইব্রাহিম সালাম। আমরা গর্বের সাথে বলি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহালাম কিন্তু ইব্রাহিমের আদর্শিকা আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এই দৃষ্টান্ত এই ত্যাগের দৃষ্টান্ত কারোর মধ্যে নেই কোন পেটে ইসমাইলের জন্ম হয়েছিল আজকে সমস্ত মায়েরা যদি হাজারার মতন মা হতেন এত বুদ্ধিমতী হতেন তা অক্কুল তাদের মধ্যে থাকতো অবশ্যই অবশ্যই তারা ইসমাইলের মতো আদর্শবান সন্তান প্রসব করতে পারতেন কিন্তু পারেন না কেন এখান থেকে শিক্ষা হবে আনকত্বের শিক্ষা তা অকুলের শিক্ষা তাকু আর শিক্ষা নিতে হবে এখান থেকে বন্ধুরা আমার চলুন আমরা সাহাবিদের গুরুত্বটা আমরা আরেকটু উপলব্ধি করি আল্লনবীকে তারা কিভাবে মেনে নিয়েছিলেন সই বুখারি খুলুন ১৮ নম্বর হাদিস বেশ কথা আঠারো নম্বর হাদিস আল্লাহ সাতটি বছরের কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু কবুল করেনি অবশেষে তিনি হজ্জের মৌসুমে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন তায়েব গিয়ে তিনি মার খেলেন অবশেষে তিনি দশম নবমী বর্ষে তাবুতে তাবুতে দাওয়াত দিচ্ছেন দেখলেন এক পাহাড়ি সুড়ঙ্গ মধ্যে পথে ছয়জন যুবক মদিনার আউস এবং খাদ গোত্র থেকে এসেছে তাদের সাথে দেখা হয়ে গেল বললেন যে তোমরা কেন এসেছ তারা বলল আমরা হজ করতে এসেছি আর শুনেছি সংবাদ প্রশাসে শেষ নবী আগমন ঘটেছে মোহাম্মদ সাল্লা সাল্লামে আমার তার সঙ্গে সাক্ষাৎ করব। তিনি বললো তোমরা হজ পালন করছো দ্বিতীয় সুসংবাদ তোমাদের জন্য আমি সেই মোহাম্মদ জাকে আল্লাহ নবী সঙ্গে প্রেরণ করেছেন তারা নবীর প্রতি আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলেন বিনা বাক্য ব্যয়ে তারপরে কি হল বন্ধুরা আমার এরপরে তারা চলে গেলেন মদিনায় এটা হচ্ছে দশ নবী বর্ষের কথা তারপরে আবার তারা ফিরে আসলেন এগারো নবমী বর্ষে বন্ধুরা আমার আমাদের আলোচনার সাথেই থাকুন বিরতির পরে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ ততক্ষণ এই আলোচনা অবস্থান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত I love Allah, I love Allah I love Allah, I love Allah I love Allah, I love Allah Innal hamdal Wa nina amata La kawal muk La kawal muk La shari kak Amra, only জেনে আরে কিন্তু কিছু গুণা থেকে তাহলে দিন আমার সাথে দেখুন বড় গুণা কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে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 উপস্থিতি আপনাদের সামনে আবার আলোচনায় ফিরিয়ে আসলাম আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী মোহাম্মদ সল্লাইসাল্লামকে যে আদর্শের প্রতীক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন তার মৌলিক দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন সাহাবা কেরাম দেখুন ইসলামের শুরু যুগের যখন মক্কার অবস্থা এরকম টলটলয় মান তখন পেয়ে গেলেন ছয়জন যুবককে এই ছয়জন যুবক ইসলাম গ্রহণ করলেন পরের বছর তারা আবার এগারো নবী বর্ষে ফিরে আসলেন মদিনা থেকে আগের পুরাতন ছয় জনের পাঁচজন আর নতুন হলো সাতজন মোট বারো জন আসলেন বারোজন সাহাবীর সামনে আল্লাহনবী সাল আলহি সাল্লাম তিনি মৌলিক বিধান দিলেন ছয়টি ছয়টি বিষয় ছিল ব্যক্তিভিত্তিক তিনি বললেন আমার কাছে তোমরা শপথ করো কেউ অন্য বাক্য উচ্চারণ করলেন না রাসোলের কাছে শপথ করলেন আনগত্য দেখালেন এক নম্বর আহ তোমরা সন্তান হত্যা করোনা বুহতানিন আর তোমরা মানুষের উপরে অপবাদ দিও না বললেন অল তাউফি মা রুফিন আর তোমরা সৎ কাজ করতে গিয়ে কখনো নাফারমানি করো না এই ছয়টি নির্দেশবি মোহাম্মদ সাল্লাম এই জন যুবকের সামনে পেশ করলেন এই মর্মে শপথ করলেন যে তোমরা এই ছয়টি বিষয়ের সাথে জড়িত হবে না সম্পৃক্ত হবে না তবে শুনে রাখো যে ব্যক্তি এই ছয়টি বিষয়ের অন্তর্ভুক্ত হবে ওই ব্যক্তিকে আল্লাহ চাইলে আজাদ দিবেন আল্লাহ চাইলে ক্ষমা করবেন তবে যদি এই ছয়টা বিষয়ের সাথে সম্পৃক্ত না হও তাহলে অলাকুমুল জান তোমাদের জন্য জান্নাত রয়েছে সাহাবাকেরাম ছয়টি বিষয়কে বিনা বাক্যবে মেনে নিলেন এগারো নব্বই বর্ষে ঘটনা ঘটলো একে বলা হয় আকাবায়ে উ বারো নব্বই বর্ষে এই মসত্তর জন সাহাবি রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন পরের বছর উপস্থিত হওয়ার পরে তিনি তাদের সামনে মোট পেশ করলেন পাঁচটি বিষয় এই পাঁচটি হল সামাজিক দায়িত্ব এত কঠিন দায়িত্ব পঁচাত্তরজন সাহাবির সামনে আল্লা ন পেশ করলেন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে এক অমোঘ বিধানের অবতরণ তিনি করলেন একে বলা হয় আকাবে কুবরা বড় শপথের ঘটনা এই পাহাড়ি সুড়ঙ্গ পথকে আকাবো বলা হয় তিনি বললেন এক নম্বর আল্লাহ করব। তিনি বললেন আলাস আনুগত্য করবে আমার প্রতি সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো শুনতে হবে মানতে হবে নেতার আনুগত্য করতে হবে ও আলকাতে আর আল্লাহর পথে দান করতে হবে সচ্ছল থাকো আর অসচ্ছল থাকো ধনী হও আর গরিব হলেন সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে চার নম্বরটা বললেন রসুল্লাহ সাল্লাম বললেন ও আন্তু মুহ তোমরা সর্বদা আল্লাহ রাস্তায় দৃঢ় থাকবে তারপরে বললেন আর আমি যখন তোমাদের কাছে যাব তখন আমাকে নিরাপত্তা দান করবে অনুরূপ যেভাবে তোমাদেরকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের ধন সম্পদ সন্তান সন্তিকে যেভাবে নিরাপত্তা দান করো আমাকে নিরাপত্তা দান করবো এইভাবে এই পাঁচটি বিষয় নবী মোহাম্মদ সাল্লাম সাহাবিদের সামনে পেশ করলেন মেনে নেওয়ার দৃষ্টান্ত কাকে বলে কিভাবে দৃষ্টান্ত আপনারা পেশ করবেন দেখুন সাহাবা কেরামের সামনে এটা বলা মাত্রই সাহাবা কেরাম উল্লেখ করলেন সর্বকনিষ্ঠ তরুণ তাদের নেতা আসাদ বিন জোর রদিয়াল্লাহ আনহ তিনি তিনবারে তাদের সাথে ছিলেন বুদ্ধিমান অত্যন্ত অভিজ্ঞতা পূর্ণ দূরদর্শী তরুণ ছিলেন আসাদ বিন জোর রদিয়াল্লাহ আনহো এই কথাগুলো শোনার পরে সাহাবিদের সামনে তিনি বললেন এত কঠোর শপথ নেওয়ার পরে এমনিতেই এটা হয় আশ্চর্য হতবাক পিতার কথা মানতে চায় না কিভাবে নেতার কথা মেনে চলবো তার সন্তুষ্ট থাকে আর অসন্তুষ্ট থাকি কি চমৎকার বিধান তুমি আল্লাহ রাস্তায় খরচ করবে ধনী হলেও করবে গরিব হলেও করবে দিনের প্রতি মহব্বত পারবে যদি রেক্স হয় যদি একজন কামলা হয় সেও দান করবে একজন কটিপতি হলে সেও দান করবে কারণ পরস্পরের সাথে দিনের উপরে মহব্বত যুক্ত হবে এটা কি সম্ভব দরিদ্র মানুষ দান করতে চায় না ইসলাম বলে দেশে দান করতে হবে এটা পেট চলে না দরিদ্র হো দান করতেই হবে সম্মানিত উপস্থিতি পেশ করার পরে সব সামাজিক বিষয় আগে বলেছিলেন ব্যক্তিগত বিষয় সামাজিক বিষয়গুলো আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কথা বলা মাত্রই আসাদা বলছেন আপনার সাথে যে চুক্তি হচ্ছে শপথ হচ্ছে বাস্তবায়ন করি তাহলে আমরা কি পাব একটু বলুন আমরা কি পাব নবী মোহাম্মদ সাল্লাম শুধু একটি উল্লেখ করলেন আল বাস্তবায়ন করবে আর আমি তোমাদেরকে জান্নার দেব আল্লাহ আকবর এই কথা বলা মাত্রই আদিসটা খুলুন মুস্তাদ আহমাদ সহিব নহিবানের মধ্যে আসছে সাত হাজার বারো নম্বর আদিস তিনি বললেন এই কথা বলা মাত্রই যখন বললেন এগুলো করবে তোমাকে জান্নাত দিব তখন আসাদ আপনার সাথে আজকে যে চুক্তি হচ্ছে যে বেচা কিনা হচ্ছে যে শপথ হচ্ছে অঙ্গীকার হচ্ছে আপনি আমাদেরকে জান্নাত দিবেন আর আমরা এগুলো বাস্তবায়ন করবো আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আপনার জান্নাতের ব্যবস্থা করবেন এই যে চুক্তিটা হচ্ছে এই চুক্তি কোন দিন ভঙ্গ করব না এবং ভঙ্গ করার আবেদনও করব না চুক্তি যখন হচ্ছে একটু পরেই আলো আধের মাঝে এই চুক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে আয়াতনাঞ্জিলি করলেন এই মর্মে সুরাই তৌবা একশো এগারো নম্বর একটা নাজিল হয়ে গেল জান্নাতের ক্রয় করে তারা স্বীকৃতি পেয়ে গেলেন যখন এই রকম শপথ দুনিয়াতে হচ্ছে তখন আল্লাহরুল আলমিন সঙ্গে সঙ্গে যা যা কি পারেন মেনে নিয়েছে সাহাব একরাম হ্যাঁ এগুলো আমরা মানব শুধু জিজ্ঞেস করলেন যে কি পাবো রসল সাল্লামের মূল টার্গেট ছিল মানুষকে জান্নাত করা মানুষকে জান্নাতের দিকে উৎসাহিত করা বন্ধুরা আমার কি চমৎকার দৃষ্টান্ত শাহাব জীবন থেকে আমরা পেয়ে গেলাম কিন্তু এতই কষ্টকর এতই দুঃখজনক ज केरुण त्रहण करते चाहिए कबुल करते चाहिए मदिनार भिति प्रतिष्ठित राष्ट्रीय कार्यक्रम केचालित करते हैं नबी मुहम्मद सल्लम के तैर इसलमेर यौलिक দিক থেকে আমরা শিক্ষা পাই আল্লাহে মুরব্বীদের কারণ হয়। কিন্তু আমরা না যুবকরা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে কলেজে পড়ছে মাদ্রাসায় পড়ছে তরুণরা ছাত্ররা বলগাহীন জীবনযাপন করছে আজকে যদি মোদিনার থেকে আগত মদিনার তরুণদের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে মদিনা যেমন রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর মডেল তৈরি হয়েছিল আজকে আমি তরুণদের যুবকদের কলেজের ছাত্রদের এই ছয়টি এবং পাঁচটি বিষয় বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই এই পৃথিবীটা পুরো শান্তিময় এবং নবী মোহাম্মদ উপস্থাপন করছিলাম সাহাবেকের কাছ থেকে আমরা সুন্নাতের মূল্যায়ন করা শিখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই সমাজকে তরুণদেরকে প্রথম এগিয়ে আসার তৌফিক দান করুন আমিন আকুল কৌলি হাদা استغفر الله لي و لكم و للمسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واعوذ بك والسلام عليكم ورحمه الله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 जानून, के महान आल्लाएसायर आंतरिक बार्ता फेब्रुआर चुरीप पृथि प्रधान प्रधान धर्मगुल बृदिर हिसाब पुखानुपुख रूपे प्रकाश कर पंचाश बचर व्यवधान